এই হবে পরিবেশিত্রেমদের যুদ্ধ নিয়ে বদরের পরে যেই নামটি আসে সেটি হচ্ছে যুদ্ধ ছিল বদরের প্রত্যক্ষ ফলাফল বদরের যুদ্ধে কোরাইসব পরাজিত হয়েছে বলেই অহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে অহুদের যুদ্ধ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই যুদ্ধ হল যুদ্ধে কি হল যুদ্ধের বিভিন্ন ঘটনা পরিণতি এবং ফলাফল সব কিছু আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উহুদের প্রেক্ষাপট উহুদ যুদ্ধের পিছনে অনেকগুলো কারণ আছে ধর্মীয় বিরোধ সামাজিক মর্যাদা রাজনৈতিক আধিপত্য ইত্যাদি তবে প্রথম যে কারণটি আসে তা হচ্ছে ধর্মীয় বিরোধ কুরাইসের লোকজন দিন ইসলামের অগ্রগতি মেনে নিতে পারছিল না তারা চাচ্ছিল মানুষ ইসলাম গ্রহণ না করুক ইসলাম থেকে দূরে সরে যাক তারা শুধু নিজেদেরকে কুফরিতে ব্যস্ত রেখেছিল তা নয় বরং তারা চাইত মানুষও তাদের বাপদাদার ধর্মে অটল থাকুক এজন্য আল্লাহ তালা কোরআনে কিছু কাফিরদের দুটি অপরাধের কথা উল্লেখ করেন নিজে কুফরি করা এবং অন্যদেরকে দিন ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা আল্লাহ তাআলা বলেন ইন্নাাল্লাযীনা কাফারূমুনফিকূনা আমওয়ালুহুম লিয়াসুদূ আন সাবীলিম্মা নিশ্চয় যারা কুফরি করেছে এবং নিজেদের ধন সম্পদ এখাতেই ব্যয় করেছে যে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 ইমামাসওকানি রেহমাহুল্লাহ এই আয়ের প্রসঙ্গে বলেন কাফিরদের উদ্দেশ্য হলো টাকা পয়সা খরচ করে মানুষকে আল্লাহ দিন থেকে দূরে সরিয়ে রাখা আর এ উদ্দেশ্যে তারা সৈন্য সামন্ত জোগাড় করেছে এবং আল্লাহ রসুল্লাহ আলিউলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই কথাটির বাস্তবতা আমরা এখনও দেখছি বর্তমান কালেও এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে ইসলামের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর দুশ্মনরা ব্যয় করেছে লক্ষ লক্ষ ডলার যেন আল্লার আউলিয়াদের হত্যা করতে পারে তাদের পাকরাও করতে পারে ইসলামের সুনাম মিটিয়ে দিতে পারে এই যুগের কাফেররাও কুরাইশদের চেয়ে ব্যতিক্রম নয় বদরের পরাজয় ছিল কুরাইশদের জন্য একটা বড় আঘাত লজ্জা আর অপমান তাদের প্রতিটি দিন তাড়া করে বেড়াচ্ছিল পরাজয়ের অন্তর চালা এতটাই তীব্র আর গভীর ছিল যে একটা বদলা নেওয়া ছাড়া গ্লানি তাদের মন থেকে মুছে যেত না কুরাইশা মক্কায় পাঁচ বা দশ বছর না শত বছর ধরে সম্মানিত একটি গোত্র রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের কারণে সবাই তাদেরকে সমীহ করে চলত এমন একটি গোত্রের জন্য মোদিনার অখ্যাত একটি দলের কাছে সচনীয়ভাবে হেরে যাওয়া একটা কলঙ্ক ছিল এখনকার ভাষায় বলা যেতে পারে এই পরাজয় ছিল তাদের জন্য একটা সাইকোলজিক্যাল ট্রমা। এ থেকে মুক্তি পেতে তারা প্রতিশোধের পথ খুঁজছিল আর তার সূত্র ধরেই তারা অহুদের জন্য প্রস্তুত হওয়া শুরু করে কোরাইশদের কাফেলার উপর মুসলিমদের ক্রমাগত সামরিক হামলাগুলো ছিল তাদের জন্য এক প্রকার অর্থনৈতিক অবরোধ ক্রাইশা ছিল আরব গোচ্চোখে শ্রদ্ধার পাত্র তাদের ব্যবহারের জন্য সিরিয়া ও ইয়েমেনের বাণিজ্যিক পথ বেদইনরা উন্মুক্ত রেখেছিল কিন্তু মুসলিমদের উত্থানের সাথে সাথে পরিস্থিতি ইতিমধ্যে অনেকটাই বদলে গেছে ক্রাইশা ছিল কাবা ঘরের অভিভাবক কিন্তু যেহেতু আল্লাহ দিনকে তারা পরিত্যাগ করেছে তাই আল্লা তালা তাদের জন্য পরিস্থিতি কঠিন করে দিলেন মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথ অনেকটা হয়ে যাওয়ার কারণে থেকে ইয়েমেনে গিয়ে ব্যবসা করার উপরও প্রভাব পড়ে কারণ সিরিয়া থেকে কাঁচামাল কিনে তার ইয়েমেনে বিক্রি করত আবার ইয়েমেন থেকে কিনে সিরিয়ায় বিক্রি করত একটা বাণিজ্যিক পথ অনিরাপদ হয়ে যাবার ফলে সেই পথের ব্যবসা তো বটেই অন্য পথের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হল কারণ সিরিয়া থেকে যদি তারা কোন কেনাকাটাই না করতে পারে তাহলে এমেনে গিয়ে তারা কি বিক্রি করবে কোরাইশদের বিরুদ্ধে রাসুল্লা সাল্ল আলীবাস্লামের যুদ্ধ কেবল ময়দানের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং একই সাথে তা ছিল অর্থনৈতিক যুদ্ধ কোরআশের শঙ্কা সফওয়ানি বিন ওমাইয়ার একটি কথাতেই পরিষ্কার মোহাম্মদ আর তার দলবল আমাদের ব্যবসার বারোটা বাজিয়ে ছেড়েছে বুঝতে পারছি না আমরা এখন ওদের নিয়ে কি করব তারা উপকূলীয় এলাকার উপর থেকে নিজেদের দখল ছাড়ছে না সেখানে তাদের মৃত্যুশক্তি অবস্থান করছে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 এই যুদ্ধের অর্থায়ন করা হয় বদরের সময় আবুস্তুফিয়ানের হাতে রক্ষিত সেই বিশাল কাফেলার মালামাল বিক্রি করে সেই কাফেলাকে কেন্দ্র করেই বদরের যুদ্ধ সংঘটিত হয় বলা হয় থাকে এই কাফেলায় মক্কার প্রত্যেক পরিবারের কিছু না কিছু বিনিয়োগ ছিল বদরের পর আবুস্তুফিয়ান এই কাফেলাটি নিরাপদে মক্কায় ফিরিয়ে এনেছিল কিন্তু এই কাফেলার জিনিসগুলো সে মালিকদের ফিরিয়ে দেয়নি কারণ কোরাইশ নেতারা চাইছিল এই কাফেলার সম্পদ দিয়ে অহুধযুদ্ধের অর্থায়ন করা হোক তারা আবু সুফিয়ান ও কাফেলায় অন্যান্য যাদের সম্পদ ছিল তাদের কাছে গিয়ে বলে কোর শোন কষ্ট দিয়েছে তোমাদের হত্যা করেছে তোমাদের সেরা মানুষগুলোকে হত্যা করেছে তাই তোমরা তোমাদের এই সম্পদ দিয়ে আমাদের যুদ্ধ করতে সাহায্য যেন আমরা প্রতিশোধ নিতে পারি এরপর কোরাইশরা এই কাফেলা সম্পদ উহুদের যুদ্ধের অর্থায়নের জন্য খরচ করতে সম্মত হয় এটা ছাড়াও আবু ওজা আমর ইবনুল আস হুবাইরা ইবেন জাবরি এরা যুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করার জন্য ক্যাম্পেইন চালায় এবং তারা পঞ্চাশ হাজার দিনার জমা করতে সমর্থ হয় অহুদের যুদ্ধ ছিল বদরযুদ্ধ থেকে ব্যতিক্রম কারণ এই যুদ্ধে কোরাইশরা প্রচুর সময় পেয়েছিল প্রস্তুতি নেবার বদর যুদ্ধে তারা বেশ তাড়াহুড়ো করে প্রস্তুতি নেয় তাই এক হাজারের বেশি সৈনিক তারা জোগাড় করতে পারেনি কিন্তু অহুদ যুদ্ধে অংশ নিয়েছিল তিন হাজার এই যুদ্ধে কোরাইসদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনেকেই তাদের স্ত্রীকে সাথে নিয়ে যুদ্ধে আসে এই যুদ্ধের জেনারেল আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দপিনতে উৎপাকে নিয়ে আসে সফওয়ান তার স্ত্রী বারজান বিন মাসওদ ইক্রিমা তার স্ত্রী উম্মে হাকিম এবং আল হারেস তার স্ত্রী ফাতিমা বিন তো ওয়ালিদকে সাথে নিয়ে আসে নারীদের ভূমিকা ছিল পুরুষদের উদ্বুদ্ধ করা বদরের পরাজয়ের তিক্ত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে যোদ্ধাদের উদ্বুদ্ধ করে রাখা যদি কোন যোদ্ধা পালিয়ে আসতে চায় তাহলে তাদেরকে অপমান করে আবার ময়দানে ফেরত পাঠানো যেন তারা ময়দান ছেড়ে পালাতে না পারে গোয়েন্দা বিভাগ ছিল সদা সক্রিয় এবার আল আব্বাসবেন আব্দুল মুক্তি রসুল্লাহ সাল্লু আলি ওয়াসালামের জন্য কাজ করছেন তিনি নিয়মিত রসুল্লাহকে মক্কার তথ্য পাঠাতেন মদিনায় চলে আসার জন্য তার অন্তর অস্থির হয়েছিল কিন্তু তিনি মক্কায় থেকে যে গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তার কারণে রসুল্লা সাল্লু আলি আসলাম তাকে মক্কাতে থাকতে বললেন কুরাইশের যুদ্ধের পরিকল্পনার কথা মাত্র তিন দিনের মধ্যে বার্তা পাঠিয়ে জানাতে সক্ষম হন মক্কা থেকে মদিনার দূরশ কিলোমিটার সে সময় যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করলে মাত্র তিন দিনে এই দূরত্ব পেরিয়ে খবর দিতে পারাটা খুবই আশ্চর্যের একটা ব্যাপার চিঠির ভাষ্য ছিল অনেকটা এরকম কুরাইশরা আপনার বিরুদ্ধে যুদ্ধ লড়তে বিশাল সেনাবাহিনী জড়ো করেছে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 তিনি ছিলেন খুবই বিশ্বস্ত একজন সাহাবি রসুল্লা সাল আলী হাসলাম তাকে খবরটি গোপন রাখতে বললেন তিনি আব্বাসের পাঠানো তথ্য সম্পর্ক নিশ্চিত হবার জন্য আল হুবাব ইবনাল মঞ্জিরকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন হুবাব বেরিয়ে পড়লেন কোরআশ বাহিনীর কাছাকাছি গেলেন এবং তাদের শক্তি সামর্থ্য পর্যবেক্ষণ করে মদিনা ফিরে আসলেন নবীজি সাল্লু আলি হাসলাম জানতে চাইছেন হুবাব বলতো কি দেখলে হুবাব বলেন ইয়া রাসুল্লাহ তারা অনেক লোক এসেছে যুদ্ধ করতে আমার হিসেবে প্রায় তিন হাজার হবে কিছু কম বেশি হতে পারে আর তারা দুশো ঘোরা এনেছে আর প্রচুর ঢাল প্রায় সাতশোর কাছাকাছি হবে আচ্ছা তুমি কি মহিলাদের দেখেছো? হুবাব বললেন হ্যাঁ দেখেছি তারা দিফাফ আর আকবার নিয়ে এসেছে এগুলো হলো ড্রামের মতো এক প্রকার বাদ্যযন্ত্র নবীজি সাল্ল আলি হাসালাম বললেন ওরা এসেছে ওদের যোদ্ধাদের উৎসাহ যোগাতে। বতরের কথা স্মরণ করিয়ে দিতে যা দেখেছো কারও কাছে প্রকাশ করবে না আব্বাস এবং হুবাবের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর রসুল্লাহ সাল্লু আলী আসলাম যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য সাহাবিদের সাথে পরামর্শ করলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সাধারণ মানুষের কাছে এসব খবর গোপন রাখেন কারণ হঠাৎ এই আক্রমণের খবর শুনে ভয় পেয়ে মনোবল হারিয়ে ফেলতে পারে সাল্ল্লা আলী আসলাম প্রথমে গেলেন আনসারদের প্রধান কাছে। কোরাইশদের মদিনা আক্রমণের পরিকল্পনার কথা তার কাছে সবিস্তরে বর্ণনা করে তার মতামত জানতে চান চলে যাবার আগে সাদকে পুরো বিষয়টি গোপন রাখা নির্দেশ দেন রসলুল্লাহ সাল্লু আলহি আসালাম চলে যাওয়ার পর সাবেন রাবির স্ত্রী এসে জানতে চাইল আচ্ছা রসুল্লাহ সাল্লু আলি আসলাম তোমাকে কি বলে গেলেন সেটা তোমার না জানলেও চলবে সাথ দিলেন সাদের স্ত্রী বললেন আমি কিন্তু সবই শুনে ফেলেছি ইন্নালিল্লাহি হির উন সাদ চিন্তায় ভরে গেলেন স্ত্রীর সাথে খুব রাগ করলেন রসুলুল্লাহকে জানালেন যে তার স্ত্রী তাদের কথোপকথন শুনতে পেরেছে এবং তিনি নিজে থেকে কিছু জানাননি রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বললেন আচ্ছা বাদ দাও তাকে ছেড়ে দাও এই কাহিনী থেকে শিক্ষা হলো গোপনীয়তা রক্ষা করা গুরুত্ব গোপন কথা গোপনই থাকবে কাউকে বলা যাবে না নিজের পরিবারের সদস্যদের কেউ না মুসলিমদের নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলি ওসলাম শুধু সেসব সাহাবিদের সাথেই যোগাযোগ করতেন যাদের বিষয়টি জানার প্রয়োজন আছে এই নীতিটিকে বলা হয় দরকারের ভিত্তিতে জানা নিো বেসিস শুধু সেই জানবে যার জানা দরকার সাহা দেবেন রাবি তার স্ত্রীকে নিজ থেকে কিছুই বলেননি অথচ তিনি বলতে পারতেন দেখেছ আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লাম এসেছিলেন আমার কাছে পরামর্শ জন্য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 তারা অনেক কিছুই হারিয়ে ফেলেছেন তাই এবারে যুদ্ধে যেতে তারা উন্মুখ হয়েছিলেন তাদের আশঙ্কা ছিল যে শূত্ররা হয়তো মদিনায় ঢোকারই সাহস করবে না আর ক্ষেত্রে যুদ্ধ যদি নাই হয় তাহলে লড়বেন কার সাথে তাদের চাপাচাপিতে রসল্লা সাল্ল আলিহাস্লাম দ্বিতীয় মতটাই গ্রহণ করলেন সভা শেষে রসল্লাহ আলী আসলাম উঠে দাঁড়ালেন ঘরে গিয়ে বর্মপরে ফিরে এলেন সাহাবিদে তখন মনে হল রসুল্লা সাল্লাহ আলী চাপা চাপি করা ঠিক হয়নি তখন তারা নিজেদের মধ্যে আল্লাহ একটা বল যে উনি যা করবেন আমরা সেটাই করতে রাজি আছি হামজা রসুল্লাহ সাল্লাহু আলিউসালামের কাছে গিয়ে সেই কথা বললেন কিন্তু রসুলুল্লাহ বললেন না যখন বর্ম পরে একজন নবী যুদ্ধের জন্য প্রস্তুত হন তখন সে বর্ম খুলে ফেলা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 তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে নতুবা আগের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে নেতা যদি সিদ্ধান্তহীনতায় ভোগে তাহলে তার অধীনস্থরাও নিরাপত্তাহীনতায় ভুগবে যুদ্ধের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার সৈনিকদের কাছে খুবই অপছন্দনীয় একটি বিষয় কেননা যুদ্ধক্ষেত্রে এক একটা সিদ্ধান্তের উপর জীবন মরণ নির্ভর করে রসুল্লাহ সাল্ল আলহি আসলাম প্রত্যেক নেতার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন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 এমন হত না যে সাহাবিরা রসুলুল্লাহ সাল্লাহ আলী আসলামের সামনে নিজেদের মত দিতে ভয় পাচ্ছেন বা অস্বস্তিবোধ করছেন রসলুল্লাহ সুরা নামে কোনো কোন কথা ছিল না সেখানে আসলেই মত দেয়া নেওয়া হতলু আলী আসলাম ছিলেন মিশুক প্রকৃতির খোলা মনের মানুষ যেসব বিষয়ে ওয়াহিনাজিল হয়নি সেসব ব্যাপারে তিনি অন্যদের মত শুনতেন ভালো হলে মত গ্রহণ করতেন চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিতেন যেহেতু তিনিই নেতা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 মিরবা খেপে গেল সে মুসলিম সেনাদলকে উদ্দেশ্য করে কাদা ছুড়তে লাগল রাগে অন্ধ হয়ে বলল তুমি যদি আল্লাহর রসুল হও তাহলেও আমি তোমাকে আমার বাগানে প্রবেশ করার অনুমতি দেব না রসুল্লা সাল্লাইসালাম তাকে কোনো পাত্তা দিলেন না বাহিনী নিয়ে যেভাবে চলছিলেন সেভাবে চলতে থাকলেন অন্ধ লোকটা এবার বলল আল্লাহর কসম আমি যদি পারতাম তাহলে মোহাম্মদ আমি শুধু তোমার মুখেই কাদা ছুঁড়ে মারতাম সাহাবিরা রেগে গেলেন তাকে মেরে ফেলতে চাইলেন রসুল্লাহ সাল্ল আলী আসালাম বললেন ওকে ছেড়ে দাও এই অন্ধের অন্তর আর চোখ দুটোই অন্ধ তারা তাকে একা রেখে চলে গেলেন তবে রসল্লা সাল্ল আলী হাসলামের এই কথা বলার আগেই একজন সাহাবি সায়দেন জায়েদ তাকে বর্ষা দিয়ে আঘাত করে বসেন তবে সেটা গুরুতরও কিছু ছিল না লোকটিকে ছেড়ে দেয়া হয় এই ঘটনা থেকে শিক্ষা হল ইসলামে ব্যক্তিগত স্বার্থের উপর সামষ্টিক স্বার্থ প্রাধান্য পায় এই ঘটনায় ক্ষতি হয়েছে একজনের কিন্তু তার বিনিময়ে অন্য সকলেই লাভবান হয়েছে কাজেই যখন প্রয়োজন হবে তখন ব্যক্তির উপর সমাজের স্বার্থ অগ্রাধিকার পাবে আল্লাহু আলী হোসালাম বাগান এবং গাছ ঘেরা পথ ধরে এগোতে থাকলেন সবকিছু ঠিকঠাক মতোই চলছিল মুসলিম সেনাবাহিনীতে ছিল এক হাজার সেনা তারা আর সাউথ বাগানে পৌঁছার মাঝপথে এসে মুনাফিক নেতা আব্দুল্লাহ এবেন উবাই হঠাৎ করে ভোল পাল্টে ফেলল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 মৌমিন এবং মুনাফিকদের আলাদা করে ফেলেন। সাধারণ শান্তিময় পরিবেশে মৌমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন যে কেউ মুনাফিক হতে পারে হতে পারে মসজিদে বসে ওবাদত করা লোকটা একটা মুনাফিক কি একজন আলিম হুজুর ও মুফতিও মুনাফিক হতে পারে কিন্তু একটা জায়গায় মুনাফিকদের পরিচয় বের হয়ে আসে তা হল যুদ্ধের ময়দানে আল্লাহ তালা বলেন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 আব্দুল্লাবিন আমার রেগে গিয়ে বললেন আল্লাহর দুশ্মনের দল তোদের উপর গজব নাজিল হোক আল্লাহ রসুল্লাহ যেন কোনদিন তোদের দিকে তাকাতে না হয় সেই ব্যবস্থায় আল্লাহ করবেন আল্লাহ তালা এই কথোপকথনগুলো আমাদের জন্য উল্লেখ করেছেন হালু কথিল অসুদের ময়দানে দুদল সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর ইচ্ছায়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 এরা মুখে যা কিছু গোপন করে আল্লাহ তালা তার সম্মক অবগত আছেন সুরা আলে ইমরান আয়াত একশো এবং সাতষট্টি অর্থাৎ মুনাফিকদের পিছু হটার কারণ হল জিহাদ আবদুল্লা এবেন ওবাই কেন এই সংকটময় মুহূর্তে পিছু হটেছিল এর কারণ হল মুসলিমদের মাঝে সন্দেহ বিভক্তি তৈরি করা মনোবল ভেঙে দেবার চেষ্টা করা তাদের এই পরিকল্পনা প্রায় সফল হবার উপক্রম হয়েছিল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 সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারাবার উপক্রম করল তখন আল্লাহ তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক ছিলেন আর উপর যারা ইমান আনে তাদের তো সর্বাবস্থায় তার উপরই ভরসা করা উচিত সুরা আল ইমরান আয়াত ১২২ এই দুটো গোত্রে মনোবল হারিয়ে ফেলাটা ইচ্ছাকৃত ছিল না তাই আল্লাহ তাদের দৃঢ়পদ রাখলেন তাদের মাঝে সংকল্প ফিরে এল জাবির আব্দুল্লা বলেন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 এই বাহিনীতে আবদুল্লাহবিন উবাই এবং তার লোকজন না থাকলেই ভালো কারণ তাদের উদ্দেশ্যই ঝামেলা পাঠানো তাই তিনি ইহুদিদের থেকে কোনো সাহায্য নিলেন না বললেন মুশ্রিকদের বিরুদ্ধে আমরা মুশ্রিকদের সাহায্য নেব না আর সাইখানে পৌঁছার পর তিনি কম বয়সী ছেলেপেলেদের মদিনায় পাঠিয়ে দেন চোখের আন্দাজে যাদের বয়স কম মনে হচ্ছিল তাদেরকে মদিনায় ফেরত পাঠানো হয় চোদ্দ বছর ছিল সর্বনিম্ন বয়স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 তার বিশেষ যোগ্যতার কথা শুনে রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তাকে থাকার অনুমতি দিলেন রাফির কথা শুনে তার বন্ধু সামুরা তার পালক বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁতে অভিযোগ করল রসুল্লাহ সাল্লু আলী হাসলাম রাফিকে অনুমতি দিয়েছে কিন্তু আমাকে অনুমতি দেয়নি অথচ কুস্তিতে তো আমি রাফিকে হারিয়ে দেই রসুল্লাহ সাল্লু আলী ওসালাম এই অভিযোগ শুনে বললেন ঠিক আছে তোমরা কুস্তি লড় সামুরা রাফিকে হারিয়ে দিল রসুল্লাহ সাল্লু আলী হাসলাম তখন সামুরাকেও বাহিনীতে নিয়ে নিলেন পুরো সিরাজ জুড়ে এমন কিছু উৎসাহী এবং স্বতঃস্ফূর্ত সাহাবিদের দেখা মেলে ঘরে বসে থাকা সুযোগ পেলেও তারা সেটা ছেড়ে ময়দানে নেমে এসেছেন ইসলামের জন্য কিছু করার আশায় রসুল্লাহ তাদের উৎসাহের তারিফ করেছেন বিশেষ দক্ষতা থাকায় কম বয়স্ক ছেলেদেরকেও তাদের বাহিনীতে অংশ নিতে দিয়েছেন তারা ছিল সাধারণ নিয়মের ব্যতিক্রম রসুল্লাহ সাল আলী ওয়াস্লাম মূল সেনাবাহিনীকে তিনটি বাহিনীতে বিভক্ত করলেন মহাজিরিন আউস এবং খরাজ মুহাজির বাহিনীর পতাকা দেওয়া হয় মুসাবিন অমাই রাদিলের পতাকা তুলে দেওয়া হয় ওসাই হোজাই রাদহুকে এবং খের পতাকা বহন করেন আল হুবাব ইবনাল মনজির রাদহু এরপর আল্লাহ আলহিহাস্লাম সাহাবাদের উদ্দেশ্যে একটি ছোট বক্তব্য দিলেন যুদ্ধের আগে সৈনিকদের উদ্দেশ্যে একজন কমান্ডারের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস জুড়ে এমন অনেক ঘটনা পাওয়া যায় যেখানে কমান্ডার সৈনিকদের উদ্দেশ্যে এমন তেজদীপ্ত ঝাঁজাল বক্তব্য দিয়েছেন যে সৈনিকরা প্রবল সাহসিকতায় ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধের সময় সৈনিকদের মনোবল চাঙ্গা রাখা খুবই গুরুত্বপূর্ণ উহদের প্রাক্কালেও এমন একটি ঘটনা পাওয়া যায় রসুল্লাহ আলী আসলাম তার বাহিনীর সামনে দাঁড়িয়ে ছোট্ট একটি বক্তব্য রাখলেন ভাইয়েরা আল্লাহতালা তার কিতাবে আমাকে যা আদেশ করেছেন আমি তোমাদেরকে তাই আদেশ করছি আল্লাহর আনুগত্য কর যা কিছু তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাক তোমরা যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে জানো এবং ধৈর্য দৃঢ়বিশ্বাস আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে নিজেদের প্রস্তুত করেছ আজ তাদের জন্য পুরস্কার লুফে নেয়ার সুযোগ নিশ্চয় শত্রুর সাথে জিহাদ করা সহজ কাজ নয় বরং কষ্ট কষ্টকরই বটে খুব অল্প কচনই ধৈর্যের সাথে তা করতে পারে তবে আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে মেনে চলে আর যারা তাকে মানে না তাদের সাথে থাকে শয়তান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 আমাদের পড়া আমাদের ভাইদের সাথে কাজে তোমরা আমাদের পথ থেকে সরে দাঁড়াও কুরাইশরা বলছিল আনসারদের সাথে কুরাইশদের সাথে নেই। কুরাইশরা শুধু মুহাজিদের সাথেই যুদ্ধ করতে এসেছে এই কথা শুনে আনসাররা বললেন তোমরা এখন কথা বলছ আরে তোমরা এই কুরাইশরা মাত্র কিছুদিন আগে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসালাম মদিনা হিজরত করার পর আমাদেরকে হুমকি দিয়েছে যে যদি আমরা তোমাদের হাতে তুলে না দেয় তাহলে তোমরা আমাদেরকে হত্যা করবে আমাদের মেয়েদেরকে দাসী বানাবে আমাদের লুট করবে। আর এখন হঠাৎ সাদসে যে বলছো আমাদের সাথে তোমাদের কোন শত্রুতা নেই এটা মিথ্যা এটা হচ্ছে তোমাদের প্রতারণা কোরাইশটা চেয়েছিল মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি করতে যাতে এক এক করে সবাইকে শেষ করতে পারে আজকের দিনে কাফিররা যেমন করে বলে মুসলিমদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমরা তো শুধু সন্ত্রাসীদের দমন করছি এটা আধুনিক সামরিক সংস্কৃতির একটি কৌশল যার মাধ্যমে শত্রুর মধ্যে তৈরি করা হয়। বলা যেতে পারে এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অস্ত্র কাফিররা এই কথা বলে উম্মার একটি অংশের কাছে বিশ্বাস বা আস্থা অর্জন করে তাদের বন্ধু সারতে চায় এবং যারা উম্মার পক্ষে লড়ছে তাদেরকে ভিলেন বানাতে চায় বাস্তবতা হলো।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 তারা বলে তার মুসলিমদের ভালোবাসে কিন্তু সন্ত্রাসীদের ঘৃণা করে আসলে সন্ত্রাসী বলতে তাদেরকে বোঝায় যারা আসলে কাফিরদের তহলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেয় কাফিরদের এই সটতাপূর্ণ বয়ানের ব্যাপারে মুসলিমদের সচেতন হতে হবে এবং বুঝতে হবে কে তাদের শত্রু আর কে তাদের বন্ধু দ্বিতীয় প্রচেষ্টা হিসাবে কোরাইশা আওস গোতের আবু আমরকে পাঠিয়ে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা চালাল সে আগে মদিনায় থাকত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 এই কথা শুনে আলী তাকে হত্যা না করে তাকে ফেলে চলে আসলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার তাকে মেরে ফেললে না কেন আলী রাদুরোধ করেছে তাকে যেন ছেড়ে দেয় মারতে ইচ্ছে করেনি দ্বন্দ্বযুদ্ধের পরপরই যুদ্ধের দুই বাহিনী মুখোমুখি হল আর ছাপিয়ে পড়ল ময়দানে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসালাম তার সাহাবিদের যুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য একটা তরবারি হাতে নিয়ে সাহাবিতে জিজ্ঞেস করলেন কে আছে কে আছে আমার হাত থেকে এই তরবারি নিতে চায় আমি নেব আমি নেব অনেকে আগ্রহ দেখালেন এই তরবারি নিতে চাইলে তার হক আদায় করা চাই কে আছে এই তরবারির হক আদায়ের ক্ষমতা রাখে রসুল্লা সাল্লু আলহিউস্লাম শর্ত যোগ করলেন আবু দুজানা জিজ্ঞেস করলেন এই তরবারির হক কি রসুল্লা সাল্লু আলিহাস্লাম বললেন এর হক হচ্ছে এটা দিয়ে শত্রুকে এমনভাবে আগাত হানবে যেন এটা বেঁকে যায় শক্ত ধাতব তরবারে বাকিয়ে ফেলা যেন তেন চ্যালেঞ্জ ছিল না সবাই যেন কিছুটা চুপসে গেল কিন্তু এগিয়ে এলেন সিমা কেবেন খারসারাদ আনহু যিনি আবুদ্ুজানার নামেই পরিচিত তিনি বললেন আমি এই তরবারের হক আদায় করব ইয়া রসলুল্লাহ রসুল্লাহ সাল্ল আলহিউস্লাম তরবারে বীর যোদ্ধা আবুদ্ুজানার হাতে তুলে দিলেন আবুদুজানা তরবারে হাতে নিলেন মাথায় বাঁধলেন একটি লাল পট্টি আবুদুজানা যখনই যুদ্ধে যেতেন তখন লালপট্টি মাথায় বাদতেন এটা ছিল তার যুদ্ধের সাজ এরপর দলের সামনে দাপটের সাথে হেঁটে বেড়াতেন তার প্রতিটি পদক্ষেপে যেন শক্তি ঝরে পড়ত তার এই বিশেষ হাঁটার ধরন দেখে রসুল্ল সাল্ল আলী হাসলাম বলেছিলেন এইভাবে দম্ভ সহকারে হাঁটা আল্লাহ তালা পছন্দ করেন না তবে এই পরিস্থিতির কথা ভিন্ন অর্থাৎ যুদ্ধের সময় শত্রুদের সামনে এইভাবে হাঁটলে আল্লাতা পছন্দ করেন একজন মুসলিম কখনোই দাম্ভিক হবে না তার মাঝে নম্রতা আর বিনয় থাকবে কিন্তু নম্রতা থাকা মানেই দুর্বলতা নয় তাই শত্রুদের সামনে হাঁটা চলায় কোন দুর্বলতা দেখানো যাবে না রাসুল্লাহর হাঁটায়ও দৃঢ়তা এবং শক্তির ছাপ প্রকাশ পেত যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমদের আক্রমণের সামনে কোরাইশ বাহিনী দাঁড়াতে পারেনি বরং ময়দান ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল পরিমরি করে তারা পালাতে থাকে তাদের নারীদের পর্যন্ত পায়ের নুপুর দেখা যাচ্ছিল আবুসুফিনের স্ত্রী হিন্দকে দেখা গেল পালিয়ে পাহাড়ের ওপর আশ্রয় নিতে কোরাইশদের বিপর্যয় এতটাই সাংঘাতিক ছিল যে তাদের নারীদের প্রতিরক্ষা দেয়ার মতো কোন পুরুষ অবশিষ্ট ছিল না যে যেভাবে পেরেছে নিজের যান নিয়ে পালিয়েছে তবু কোরাইশদের মধ্যে কিছু লোক ছিল মরিয়া সেদিন যে পরিবারের হাতে কোরাইশ বাহিনীর পতাকা দেওয়া হয়েছিল তারা ছিল বনু আব্দুদ্দার আবু সুফিয়ান তাদের আগেই বলে দিয়েছিল দেখো বদরের দিনেও তোমরা পতাকা বহন করেছ আর সেবার কি ঘটেছে নিশ্চয় তোমাদের মনে আছে যদি এই পতাকার মর্যাদা না রাখতে পারো তবে এই দায়িত্ব ছেড়ে দাও যুদ্ধক্ষেত্রে পতাকা মানে বিশাল কিছু পতাকার জন্য সৈনিকরা লড়ে যায় পতাকা তাদের সাহস যোগায় পতাকা তাদের প্রেরণার উৎস পতাকা সমুন্নত রাখার অর্থ যুদ্ধ এখনও জারি আছে এখনও শেষ হয়ে যায়নি যদি কোনো দলে পতাকা পড়ে যায় তার প্রতীকী অর্থ দলটি যুদ্ধে পরাজিত হয়েছে ওহুদের যুদ্ধে বুন আব্দুদ্দ্বারের লোকেরা পতাকা সম্মান রক্ষার্থে বীরের মতো লড়ে যায় একে একে সেই পরিবারের সাতজন লোক নিজের যান দিয়ে দেয়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 কোরআনের পর্দায় উহুদের এই যুদ্ধের পর্যায়েকে আল্লাহ বর্ণনা করেছেন আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করেছিল তার নির্দেশে সুরা আলহ ইমরান আয়াত একশো বাউন্ন রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের সিরিয়াতে যুদ্ধের বর্ণনাকে ঠিক ধারাভাষ্যের ঢঙে বর্ণনা করা যায় না অর্থাৎ ক্রমান্বয়ে বর্ণনা করা যায় না কারণ ইতিহাসের গ্রন্থগুলোতে কিছু টুকরো টুকরো ঘটনা আকারে যুদ্ধের বর্ণনাগুলো এসেছে উহুদের যুদ্ধে এমন একটি ঘটনা হল আবুদ্ুজানার বীরত্ব উহুদের দিন যেন আবুদুজানার দিন আবুদুজানা সেই তরবারি নিয়ে সোজা মুশ্রিদ বাহিনীর মাঝে ঢুকে গেলেন তরবাড়ি চালিয়ে তছ নচ করে দিলেন বাহিনীকে যতক্ষণ না পর্যন্ত তার তরবারি বেগে যায় আর জুবাই ইবনুল্লা আওয়াম রাজেলা আনহু সেদিনের হিরো আবুদ্জ্জানার কাহিনী নিজ চোখে দেখলেন তিনি বলেন আল্লাহ রসুল যখন আমাকে তর না দিয়ে আবুদ্জানাকে দিলেন আমি মনে মনে বেশ দুঃখ পেলাম ভাবলাম দেখে নেব আবুদুজানা কি এমন বীরত্ব দেখায় কিন্তু উহুদের সেই দিনে আবুদুজানা ছিল অপ্রতিরোধ তা সামনে যেই পড়েছে সেই মারা পড়েছে অপরদিকে কুরাইশদের মাঝেও ছিল তেমনি এক মুশ্রিক সৈনিক সামনে যাকে পেরেছে তাকে হত্যা করেছে যুদ্ধের এক পর্যায়ে সেই মুশ্রিক যোদ্ধা আর আবুদুজানা দুজনেই দুজনের বেশ কাছাকাছি চলে এল আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম যেন তারা দুজনের পরস্পর মুখোমুখি হয় আর আল্লাহরের ছায় তাই হল দুজন লড়াই শুরু করল দুজনে একে অপরকে তর বাড়ি তারা আঘাত পাল্টা আঘাত করছে সেই মুশ্রিক আবুদ্জানাকে তর তরবারি দিয়ে আঘাত করতে গেলে আবুজ্জানার দেল আনহু তৎক্ষণাৎ তার ঢাল দিয়ে সে আঘাত প্রতিরোধ করলেন কিন্তু তর বাড়ি আটকে গেল আবুদ্জানার ঢালে আর সেই সুযোগে জানা তাকে তর বাড়ি চালিয়ে হত্যা করলেন কাব এমন মালিক রজুল্লাহ আনহু উহুদের একই রকম আরেকটি কাহিনী বর্ণনা করেছেন তার বর্ণায় আমি এক মুশ্রিককে সেদিন দেখেছি মুসলিমদের উদ্দেশ্যে বলছিল কোথায় আছিস ভেড়ার দল জবাই হত চাষ বুঝি এরপর দেখলাম আপাদ মস্তক বর্মে ঢাকা এক মুসলিম যোদ্ধা সেই মুশ্রিকের চ্যালেঞ্জের জবাব দিতে এগিয়ে আমি মনে মনে দুজনের মধ্যে তুলনা করতে লাগলাম সেই মুশ্রিক সৈনিক পোশাক অস্ত্রশর সব দেখ দিয়ে বেশ এগিয়ে দুজন কখন মুখমুখি হবে আমি সেই অপেক্ষা করতে লাগলাম এক সময় ঠিকই তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলো। আপাদমস্তক ঢাকা সেই মুসলিম যোদ্ধা তার তরবারি দিয়ে মুসিক যোদ্ধার কাঁধে এত জোরে আঘাত হানলেন যে তার তরবারি শরীর চিড়ে পায়ের উরু পর্যন্ত পৌঁছে এল এরপর সেই মুসলিম নিজের মুখ থেকে কাপড় সরিয়ে আমাকে জিজ্ঞেস করলেন কেমন উপভোগ করলে গাব আমি হচ্ছি আবুদু জানা অর্থাৎ তরবারের আঘাত এতটাই জোরালো ছিল যে তার পুরো দেহ ঘাট থেকে উরু পর্যন্ত দুই ভাগ হয়ে যায়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 बड़ विपर्य समीकरण के पाले आगामी घटे जावायोना कर इनशालाबिल आलमीन असल वरहमदी वरको मीडिया www.facebook.com ডব মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল ডবু ড মিডিয়া